पुन सम्प्रचार सकाल साढ़े नशे डीजी बांगल्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 ষণ জানাচ্ছি আমরা অনেকেই হয়তো নিজের মনের অজান্তে প্রশ্ন করি যদি মোহাম্মদ সাল আলী ওসালাম আমাদের দেশে আসতেন যদি মোহাম্মদ সাল আলী সাল্লাম আমার এলাকায় আসতেন যদি মোহাম্মদ সোল্লা আছে আমার ভাষায় আসতেন ঠিক এমনি আমাদের প্রত্যেকের মনে অনেক প্রশ্ন পৃথিবীর যে যেখানেই থাকি না কেন যে ভাষায় কথা বলি না কেন মনের মধ্যে এমন আগ্রহ নিজের অজান্তে মনের মধ্যে এমন প্রশ্ন নিজের অনিচ্ছায়ও আসতে পারে হা আমরা এই উত্তরটি আলোচনা করতে চাইব যে কেন আল্লাহ সুফানাহ তালা তার হাবিবকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুলকে আমাদের বাংলা ভাষায় পাতালেন না আমাদের বাংলা দেশে পাঠালেন না আমাদের ভারত উপমহাদেশে পাতালেন না কেন মরুর, উপদ্বীপ কৃষিজ উৎপাদনহীন পানিহীন বালুকাময় উপদ্বীপ আরবে কেন পাতালেন। বন্ধু এটা আমাদেরও জানা উচিত আর বন্ধু এই প্রশ্নটি আলোচনা করার জন্য আজকে আমরা পরস্পর এই জগৎ সমূহের জন্য যিনি রহমত তাকে কোন প্রান্তে তাকে কোন একান্তে তাকে কোন দিকে না পাঠিয়ে আল্লাহ সুফা পাঠিয়েছেন পৃথিবীর মূল নাবিতে সবাই তারা বন্ধু আল্লাহ সুফান কেন পাঠালেন জানেন এর মধ্যস্থ কাবা পৃথিবীর প্রথম ফাউন্ডেশন দুই নাম্বার ওই কাবা যা পৃথিবীর প্রথম ভিত্তি পৃথিবীর প্রথম উচ্চ স্থান ওই জায়গায় এবং যার নাম বইত আর হা তৃতীয় আরেকটি কারণে এই আয়াতি রব্বুল আলী বলেছেন হুদাল্লিল আলমিন ওই পৃথিবীর প্রথম ভিত্তি যেখানে রব্বুল আলমিন তার ইবাদতকে কেন্দ্রীভূত একীভূত করে রূহের জন্য হুদানুফান সুতরাং যে ঘর আল্লা সুফান যে ঘরকে মূল ধরে মানব আর দানবের তওয়াক্তা ইবাদত রব্বুল আলমিনের জন্য উৎসর্গিত হয় নিবেদিত হয় আর যে ঘরকে রব্বুল আলমিন জগৎসমূহের জন্য হুদা বলেছেন হুদাল আলামিন। ওই ঘরের প্রতিবেশী হয়েই তো আলামিন আলমিনকে আসা উচিত আর তাই বন্ধু যেহেতু পৃথিবীর আর কোথাও কাবাঘর পাওয়া যাবে না পৃথিবীর আর কোথাও কাবা নাই বাইতুল্লা নাই আর হারবুল আলমিনের ভাষায় জগৎ সমূহের জন্য হুদা আর কোথাও নাই একটি ভিত্তি জগৎ সমূহের জন্য হুদা হুদাল আর তাই দাবি হলো হুদালী হয়ে তার প্রিয়তমে মোহাম্মদ সাল্লিসাল্লাম কে জন্ম দিয়েছেন আরবের পানিহীন কৃষিজ উৎপাদনহীন বালুকাময় উপদ্বীপ আরবে ওই কাবাগরের প্রতিবেশী হিসেবে পৈতুল্লার প্রতিবেদী হিসেবে হুদাল আলমিনের প্রতিশী হিসেবে সোহান এবার বন্ধু বলতে পারি আর কি কারণ শুনুন তার হাবিব মোহাম্মদ সাল্ল আলী সাল্লামকে পাঠালেন এই পৃথিবীতে তারই কিছু নিদর্শনের প্রতিবেশী হিসেবে রব্বুল আলমিনের নিদর্শন সে অবশ্যই আমি اجيب من شعائر الله صفا আর মারওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার شعার নিদর্শন পৃথিবীর আর কোথাও কি সাফা আর মারওয়া রয়েছে নামে থাকতে পারে কিন্তু সত্যিকার সাফা আর মারওয়া আল্লাহর شعার আল্লাহর নিদর্শন আর এই সাফা আর মারওয়ার নিদর্শনের কাছেই প্রতিবেশী হইয়েই জন্ম দিলেন رب العالمين ندرشن مقام ابراهيم مقام ابراهيم رب العالمين ندرشن ونندرشنن روتبشي هوية جنمونية رحمة للعالمين محمد صلى الله عليه وسلم شد بأينا بندو. محمد صلى الله عليه وسلم جنمونية لن پاني بي هين قريشي حتبادون هين بالو رب العالمين اره. نعموت الرحمة জমজম খুবের প্রতিবেশী হয়েছে তিনটি কথা সতত ধারায় প্রমাণিত এক নম্বর করেছেন জমজম তা হল রুগীর জন্য সেপা বা ঔষধ অসুস্থ ব্যক্তির জন্য ঔষধ হলো জমজম দুই নাম্বার। ক্ষুধার্ত ব্যক্তির জন্যে খাদ্য পৃথিবীতে বৈজ্ঞানিক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে মানব শরীরের জন্যে খাদ্য প্রাণ হিসেবে যা যা প্রয়োজন তিনটি তরল পদার্থে তা সব রয়েছে তার একটি হলো মধু একটি হলো দুধ আর একটি হলো জমজমের পানি জমজমের পানি খেয়ে মানুষ শুধু বেঁচে থাকতে পারে ক্ষুধা নিবারণ হবে শুকনো শুকনো মানুষ স্বাস্থ্যবান হয়ে জমজম খাদ্য তাই এক নাম্বার অসুস্থ ব্যক্তির জন্য পাঠালেন জাজিরাতুল আরবে আরবি ভাষায় রসুলের জবান মোবারক রসুল্লাহ কথা ছিল আরবিতে আমরা অনেকেই বলতে পারি কেন আরবিতে হলো আমাদের বাংলায় হলো না কেন আমাদের নিজের মাতৃভাষায় হলো না কেন অন্যান্য অনেক ভাষার লোকজন দাবি করে কেন তাদের ভাষায় নবী পাঠালেন না কেন মোহাম্মদুল সাল্লাহ আলী হুসাল্লামকে আরবিতে পাঠালেন এর উত্তর রয়েছে বন্ধু খুব সাইন্টিফিক খুব বাস্তব প্রমাণীত উত্তর আর তা হলো এই পৃথিবীতে মানুষকে সমন্বয়ে শিখিয়েছেন প্রকাশ করে দেয় তাই মানুষ যে কথা বলতে পারে এটা শিখিয়েছেন আল্লাহ সুরত আর রাহমানে তিনি নিজেই বলেছেন আর রহমান তিনি মহান সত্তা পরম দয়ালু আর রাহমান পরম দয়ালু আল্লা করেছেন বায়ান করার জন্যে মানুষের ভাব প্রকাশ করার জন্যে মানুষ যে উচ্চারণ করে অথবা যা লিখে অথবা যা ইঙ্গিত করে সবই রব্বুল আলমী শিখিয়েছেন যা বায়ান তা হতে পারে উচ্চারণ তা হতে পারে লিখুনি হতে পারে ইঙ্গিত সবই শিখিয়েছেন একমাত্র সত্য আল্লাহ আর জেনে রাখা উচিত আল্লাহ সকল ভাষায় সমান বটে কারণ এক এক মানুষের এক একটি উচ্চারণ নীতি এক একটি মনের ভাব প্রকাশ করার বাস্তবতা এটা রব্বুল আলমিনের আয়াতিনের সাদ করেছেন যত ভাষা যত মনের ভাব প্রকাশ করার রীতি এর মধ্যে একটা হলো মূল একটা হলো মৌলিক আর হা ওই মূল বা মৌলিক যে ভাষাটা তার নাম আরবি সে আর তা কিভাবে তা তিন দিক থেকে প্রমাণিত তিন দিক থেকে প্রমাণিত এক নম্বর পৃথিবীতে যত ভাষা রয়েছে সকল ভাষার মূল ভাষা হলো আরবি কারণ পৃথিবীর সকল ভাষাতে আরবি ভাষার শব্দ খুঁজে পাওয়া যাবে আর আরবি একটি পূর্ণাঙ্গ ভাষা এটা হলো দ্বিতীয় কারণ কারণ পৃথিবীর একমাত্র মূল ভাষা আরবি দুই নম্বর পৃথিবীর একমাত্র পূর্ণাঙ্গ ভাষা আরবি কারণ মনের ভাব প্রকাশ করতে গিয়ে যে কোনো বিষয় বলতে গিয়ে যা যা মানুষদের প্রয়োজন মানবের প্রয়োজন তার সব কিছু একটি ভাষায় রয়েছে তার নাম আরবি আরবি জন্ম নিলেন এ বিষয়টি নিয়ে আমরা আরো আলোচনা করব ইনশা আল্লাহ তবে ছোট্ট একটি বিরতিতে চাচ্ছি ফিরে আসব এক্ষুনি আমাদের সাথেই থাকুন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 रहमान मदानीर आसून कुरान दिए जीवन गड़ी प्रति रविवार और मंगलवार सन्ध्या साढ़े पांच टन समचार सकाल छंगे पीस टी बांगल्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 আমরা জীবনের উত্থান পতন চড়াই আনন্দ বেদে ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র ফিস টিভি বাংলায়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 আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ছোট্ট বিরতির পর আমরা আবার এলাম বিরতির আগে আমরা আলোচনা করছিলাম এর কারণ মক্কা এমন একটু গরি যেখানে রব্বুল আলমিনের শেয়ার রয়েছে নিদর্শন রয়েছে আর নিদর্শন হল সাফা আর মারোয়া শুধু তাই না রব্বুল আলমিনের নিদর্শন মক্কা ইবরাহিম মাকামে ইব্রাহিম রব্বুল আলমিনের প্রতিবেশী হয়েছেন কৃষি উৎপাদনহীন বালুকাময় আরব উপদীপে তবে রব্বুল আলমিনের এক নাম তার রহমত জমজম খুবের প্রতিবেশী হয়েছে ভান জমজম আমরা কে না জানি জমজম তা হল রুগীর জন্য শেফা বা ঔষধ অসুস্থ ব্যক্তির জন্য ঔষধ হলো জমজম দুই নাম্বার ক্ষুধার্ত ব্যক্তির জন্য খাদ্য পৃথিবীতে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 দুই নম্বর জমজম হলো খুদায় খাদ্য তাই বন্ধু রসুল সালিস দেখুন আরবে আরবি ভাষায় রসুলের জবান মুবারক রসুল সাল্লামের কথা ছিল আরবিতে কেন আরবিতে পাঠালেন এর উত্তর রয়েছে বন্ধু খুব সাইন্টিফিক খুব বাস্তব প্রমাণিত উত্তর তা তাহলে এই পৃথিবীতে মানুষকে ঠুট আর জিব্বার সমন্বয়ে অর্থবোধক শব্দ উচ্চারণ করার যোগ্যতা শিখিয়েছেন কেবল আল্লাহ সুফান নিজের বিবেক দিয়ে কল্পনা করে কলিজার তারে যখন বেজে উঠে ঠুট আর জিব্বা তা প্রকাশ করে দেয় তাই মানুষ যে কথা বলতে পারে এটা শিখিয়েছেন তিনি নিজেই বলেছেন তিনি সে মহান সত্তা পরম দয়ালু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 মনের ভাব প্রকাশ করতে গিয়ে যে কোনো বিষয় বলতে গিয়ে যা যা মানুষদের প্রয়োজন মানব দানবের প্রয়োজন তার সব কিছু একটি ভাষায় রয়েছে তার নাম আরবি প্রথম হলো মূল ভাষা আর মূল ভাষা হওয়ার কারণ হলো যে আরবিটা পূর্ণাঙ্গ ভাষা মনের ভাব প্রকাশ করার জন্যে সব কিছু আরবিতে রয়েছে দিকে অন্যান্য শব্দ অন্যান্য ভাষা এর মধ্যে দারিদ্রতা আছে দারিদ্রতা বলতে শব্দের দারিদ্রতা ভাব প্রকাশ করার মাধ্যমের দারিদ্রতা তাই যে কোনো জিনিস বলতে গেলে কোনো না কোনো অন্য আরেকটা ভাষা থেকে শব্দ ধার করতে হয় কিন্তু আরবিতে কারো কাছ থেকে কোনো কিছু ধার করার দরকার নেই তিন নাম্বার কারণ হল এই পৃথিবীতে সকল ভাষায় বিবর্তন হচ্ছে ভাষা তত্ত্বের বিশ্লেষণে পৃথিবীতে সকল ভাষায় বিবর্তন হচ্ছে পরিবর্তন পরিবর্তন হচ্ছে যেমন আজ থেকে দেড়শো বছর আগের দুইশ বছর আগের একশো বছর আগের বাংলা আমরা অনেকেই বুঝবো না দুইশো বছর আগের বাংলা তো বুঝাই যায় না বাংলা ছিল বাংলা ভাষা দেড়শো বছর আগের বাংলা ভাষা একশো বছর আগের বাংলা ভাষা শুধু তাই না অধুনা বিলুপ্ত সাধু ভাষা একটি সময়ে যার রম ভাব ছিল সাধুদের ভাষা ভদ্রদের ভাষা কিন্তু কোথায় হারিয়ে গেল ভদ্রদের ভাষা বরং মানুষের কত্ত ভাষাই আজ লিড় দিচ্ছে বাংলা ভাষাকে সুতরাং ষাট সত্তর আশি বছর আগের একশো বছর আগের যে বাংলা তা এখন পরিবর্তন হয়ে গিয়েছে তাই ভাষা তত্ত্বে বলা হয় সময়ের বিবর্তনে ভাষার পরিবর্তন হয় তাই যে ভাষা সময়ের বিবর্তনে পরিবর্তন হয়ে যায় এটা মৃত ভাষা বিবর্তিত ভাষা তাই আমরা দেখতে পাই আজ থেকে বছর আগের ইংরেজি আর এখনকার ইংরেজিতে অনেক পার্থক্য শুধু তাই না ব্রিটিশ ইংলিশ এক ধরনের আমেরিকান ইংলিশ আর ধরনের কিন্তু বন্ধু মজার ব্যাপার হলো। যেখানে শ দুইশ বছরের ব্যবধানে একটি ভাষারি শত বছর আগের রূপ শত বছর পরের রূপ বর্তমান অবস্থা আর দেড়শো বছর আগের অবস্থায় অনেক পার্থক্য কিন্তু আরবিতে বন্ধু এমনটা নয় আপনি দুইশো বছর তিনশো বছর পাঁচশো এমনকি চোদ্দ শত বছর আগে যে আরবি ছিল আজও সেই আরবি রয়েছে ওই ভাষার পরিবর্তন শুধু তাই না ভাষা বলা হয় প্রতি কোনো একটি জায়গাকে জিরো পয়েন্ট ধরে তার ছয় মাইল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে গেলে ভাষার উচ্চারণ রীতি পরিবর্তন হয়ে যায় হ্যাঁ আরবিতেও এমন উচ্চারণ রীতির পরিবর্তন রয়েছে বটে যেমন আরবির ষাটটা মৌলিক উপভাষা আছে যে কারণে কোরআন আলী করিমের নির্ধারিত কিছু আয়াত সাতভাবে তেলাওয়াত করা যায় কিন্তু ওই উপভাষাগুলো থাকা সত্ত্বেও আরবির বিবর্তন হয়নি আরবি মরে যায়নি চোদ্দ শত বছর আগে যা ছিল এখনো তা রয়েছে তাই যেহেতু কোনো পরিবর্তন হবে না আল্লাহ সকল ভাষাই বুঝেন তবু তার কাছেও আরবিটা পছন্দের শুধু তাই না বন্ধু সর্বশেষ কেন রব্বুল্লা আলমী তার হাবিবকে বর্তমান সৌদি আরবের মক্কা শরীফে পাটালেন কারণ বন্ধু ইব্রাহিম আলী সালাত করেছেন ইব্রাহিম আলী করেছেন সুরাতুল বা একশো ছাব্বিশ নাম্বার আয়াত আলকার রব। এই নগরীটাকে আমিন নিরাপদ নগরী বানাইয়া দাও সারা পৃথিবীকে যিনি নিরাপত্তা দেবেন সারা পৃথিবীকে তাকেও শান্তির আর নিরাপত্তার নগরীতেই আসাটা স্বাভাবিক তাই আল্লাহ আমিনে আব মুশারফার প্রতিবেশী হিসেবে আল্লাহর ঘরের প্রতিবেশী হিসেবে তার শেয়ারের প্রতিবেশী হিসেবে পৃথিবীর একমাত্র জীবিত ভাষায় মাক্কাতুল মুকাররামায় প্রেরণ করেন বন্ধুগণ তাই আসুন না আমাদের সবার জন্য তিনি সম্পদ সবাই নিজের আপন করে তাকে গ্রহণ করি হেদায়তের জন্য আলি হিমালাম sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala muhammad sallallahu alayhi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 জীবন দর্শন গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হাসতে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন প্লিজ টিভি মানবতার সমাধান এবং এইট থ্রি সুইফ বিআইসি কোড আই বিও বি ডবল সিক্স থ্রি ফোর জিরো পাউন্ড জিরাউন্ট নম্বর